ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তালন হতে বর্ণিত তাঁকে জিজ্ঞেস করা হয় আপনি কি নাবিজ সাল্লা সাল্লামের সঙ্গে কখনো ঈদে উপস্থিত হয়েছেন তিনি বললেন হ্যাঁ যদি তার নিকট আমার মর্যাদা না থাকত তাহলে কম বয়সী হবার কারণে আমি ঈদে উপস্থিত হতে পারতাম না তিনি বের হয়ে কাসির ইবনু সালাতের গৃহের নিকট স্থাপিত নিশানার নিকট এলেন এবং সালাত আদায় করলেন অতপর ক্ষুদা দিলেন অতপর তিনি মহিলাগণের নিকট উপস্থিত হলেন তখন তাঁর সঙ্গে বিলাল রজিয়াল্লাহ ত আল্লাহনু ছিলেন তিনি নারীদের উপদেশ দিলেন নাসিহাত করলেন এবং দান সৎকা করার জন্য নির্দেশ দিলেন আমি তখন নারীদেরকে হাত বাড়িয়ে বিলাল রজিয়াল্লাহ ত আল্লাহ এর কাপড়ে দান সামগ্রী ফেলতে দেখলাম অতপর তিনি এবং বিলাল রজিয়াল্লাহ তাল্লু নিজ বাড়ির দিকে চলে গেলেন